বাংলা মানবতা সমাধান এবংের অগণিত শর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত কোরআনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার আশায় কোরআন দিয়ে জীবন গড়ার নেশায় কোরআন দিয়ে জীবন গড়ার প্রেরণায় আমরা এখানে একত্রিত হয়েছি পিস বাংলার এই পর্দায় আল্লাহ সুফহান হুয়াত আলা যেন এই টেলিভিশনটাকেও কবুল করেন আর আমরা যারা দেখছি আমরা যারা অংশগ্রহণ করছি তাদের সবাইকেও যেন আল্লাহ কবুল করেন আর আল্লাহ সুফান হুয়াত আলা যেন আমাদের এই প্রোগ্রামগুলো দেখাকে প্রোগ্রাম করাকে যেন সদকায় কবুল করেন আমাদের এতেকালের পরেও যেন আল্লাহ সুহান এসব প্রোগ্রাম থেকে আমাদের সওয়াব দেন ইনশাআল্লা আমাদের সাথী বানিয়ে দেন আমিন সম্মানিত ভাইয়ের আসুরা নিসা থেকে ধারাবাহিক আলোচনা হচ্ছে আমাদের আলোচনা কন্টিনিউ করবে বাস নম্বর ফাইভ পাঁচ নম্বর আয়াত থেকে আউজু মিন তু উ তু সালকুল জালকম কিয়মো হম ফকুল হুম কৌলমফা ও তলমা হতা বলগুন ফন অনস্তম ইনহম রুশদ ফদ ফও ইম অমুয়ালুহ ঈশিদর অমং কনগনি ফলস্তফিফ মংক ফলিয় কুল বিল মারু ফলই হিহম ফল হিম ও কফ বস অল সবহা নেতা যে ইয়তিমদের দায়িত্ব নেওয়ার জন্য আমাদের বলেছেন ইয়তিমদের আলোচনা সংক্রান্ত এর আগের এক এপিসোডে আপনাদের খেদ মতে আমি বলেছি সেই ইয়তিমদের লুকাফ্টার সংক্রান্ত তত্ত্বাবধায়ন সংক্রান্ত কাফালাত সংক্রান্ত আরও বিস্তারিত মাসালা আল্লাহ তয়ান করছেন এই মশালাগুলোকে আল্লাহ রবুল্লা আলমিন এত ইম্পর্টেন্ট মনে করেছেন এত গুরুত্বপূর্ণ মনে করেছেন এটাকে এমন কি নবীর জন্য রেখে দেন নাই শরিয়াতের বহু জিনিস আছে যেটাকে নবীর জন্য ছেড়ে দিয়েছেন দেখেন এমন কি নামাজের রাকাত কয়টা হবে এটা আল্লাহ বলে দেন নাই নবীর জন্য ছেড়ে দিয়েছেন কিন্তু ইয়তিমদের বিষয়টা আল্লাহ এমন গুরুত্ব দিলেন এর খুটি মাসালা গুলো পর্যন্ত আল্লাহ তা বলে দিচ্ছেন সুবহান আল্লাহ মধ্যে যারা নির্বোধ জ্ঞান বুদ্ধি নাই অথবা বয়সে ছোট এখনো আকল হয় নাই তাদের মাল তাদের কাছে দিলে নষ্ট করে ফেলবে ধ্বংস করে ফেলবে তার বন্ধু নিয়ে হোটেলে হোটেলে থেকে উড়ায় ফেলবে এরপরে দেখা যাবে জুয়া খেলে নষ্ট করে ফেলবে অথবা তার থেকে এরকম যদি নির্বোধ তারা তাহলে যতক্ষণ পর্যন্ত না বুদ্ধিসাধ্য হয় যার দায় দায়িত্ব আল্লাহ তোমাদেরকে দিয়েছেন ওই নির্বোধ এতিমদের তাদের সম্পদ দিবে না যে সম্পদের খাবার দাবার যা দরকার তা যেন দিইমের মাল আমার কাছে আসে কিন্তু না নাখে থাকে এতিমের পরনে কাপড় নাই এতিমের পেটে ভাত নাই মাথায় তেল নাই সে লেখাপড়া করতে পারে না তো আমি তার পয়সা রেখে দিয়ে লাভ হলো কি তার ভাত কাপড় বাসস্থানের যে চাহিদা যেটা আছে এজুকেশন যেটা আছে শরীয়ত শেখার জন্য যে অপশন দরকার এর জন্য যেটা দরকার তাহলে কি করবে তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করো খাবারের ব্যবস্থা করো তাদেরকে কাপড়ের ব্যবস্থা করো খাবারের অধিকার মানুষের একটা মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট কাপড়ের অধিকার মানুষের একটা ফান্ডামেন্টাল রাইট তাহলে ভাত কাপড় বাসস্থান চিকিৎসা শিক্ষা এগুলো হলো মানুষের ফান্ডামেন্টাল রাইট তাহলে এটা আপনি এতিমকে অবশ্যই দিবেন নিজের মাল থেকে না দেন এতিমের মাল থেকে দেন আর বুদ্ধিসাধ্য কম এতিম দেখে তাদের সঙ্গে রুড রুডো ব্যবহার করবে না কখনো আর কথা বললো না বেটা তোর জিনিস তো আমি দেখা লাগে আমি তো সব তুই কি এরকম কথাবার্তাও বলবেন না তাদের সঙ্গে বোঝায় ভালো করে কথা বলবেন কারণ ইয়াতিমের সঙ্গে আদর করে কথা বলার তো কেউ নাই আসলে কে বলবে বাবাই তো নাই আল্লাহ বলছেন তাদের সঙ্গে ভালো কথা বলবে সুন্দর কথা সঙ্গে যদি আপনি সুন্দর করে কথা বলেন আল্লাহ খুশি হয়ে যাবে আপনার উপরে আল্লাহর হুকুম কে আপনি মানছেন আল্লাহ যদি আপনি কোনোদিন মারা যান আপনার ছেলে মেয়েদেরকে দেখাশোনার ব্যবস্থা আল্লাহ করে দিবেন শুভাহ এরপরে কি বলছেন হ্যাঁ এই সম্পদ কে এমন মনে করো না যে অনেক বড় হয়ে গেছে তখন দিতে হবে পরে রায়তাল্লা বলছেন কি বলছেন যখন বড় হলো তখন তাদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো সম্পদ পুরো না দিয়ে কিছু সামান্য দিয়ে দেখো সে ডিল করতে পারে না হ্যান্ডেল করতে পারে না যেভাবে দেখাশোনা করেছেন তার থেকেও সে ভালো করতে পারবে এরকম যখন তারা বিয়ে করার বয়সে বালেগ হয়ে যায় অর্থাৎ তারা মেচিউর হয়ে যায় তাদের পিবিটি হয়ে যায় তারা শারীরিক পিবিটি যেমন कथा बोलो बुलूक तर होये खाली मानुष्ठ हलो आकल आकलो किसुए ब्लुक रुसूद ये दो जिनके अल्लाह रबुल एक संगे आकोल। बोलेंद যদি তাদেরকে দেখো তোমরা যে তার তার বুদ্ধিসাধ্য কিছু হয়েছে তাকে একটু সাপোর্ট করলে সুপারভাইজ করলে হেল্প করলে তাকে একটু দেখাশোনা করলে সে নিজের মালামাল নিয়ে নিজেই নিজের সংসার করে খেতে পারবে তখন কি করবে তাদের মালামাল তাদের কাছে ফেরত দিয়ে দেওয়া বলবেন হুজুর আমি দেখাশোনা করলাম আমার স্যালারি কই আমার বেতন কই আমার কথা বলছেন এক নম্বরে তো আল্লাহর কাছে সব পাবেন আর যখন আপনি এটা দেখাশোনা করেছেন যদি আপনি গরিব হন আপনার নিজের কিছু নাই কিন্তু ইয়িমের আছে সেটা দেখাশোনা করতে গিয়ে আপনার ফ্যামিলির জন্য ইনকাম করতে পারেন না আপনি নিজের ফ্যামিলি দেখতে পারেন না সে ব্যাপারে আল্লাহ সুহান কি বলছেন দেখেন ফেলো না যে এতিমের সম্পদ যগন তখন গরুর গোস্ত কিনি ইলিশ মাছ কিনি ছাগলের গোস্ত কিনি বড় বড় বাজার থেকে দৈনিক মাছ কিনি কারণ পয়সা তো এতিমের আমার কি এতিমও খাইলো আমিও খাইলাম এটা খাইতে করতে পারবেন না আপনি আবার মনে করে এ তিমের বয়স হয়েছে কেবল নয় দশ বছর হয়ে গেলে বছর হয়ে গেলে তারা বড় হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি করে শেষ করে ফেলো খেয়ে ফেলো এরকম যদি করো তাহলে কিন্তু সাবধান আল্লাহর কাছে ধরা পড়ে যাবে আপনি যদি গার্ডিয়ান হিসেবে কি করবেন গরিব হলে কি করবেন সেটাও আল্লাহ এখানে বলে দিচ্ছেন আমরা এই গার্ডিয়ানশিপের ব্যাপারে ইয়েমের গার্ডিয়ানশিপ যেমন তেমন মানুষের গার্ডিয়ানশিপ না ব্যাপারে আমরা কথা শুনবো তাড়াতাড়ি আপনাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ইনশা আল্লাহ উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক উইল বি ব্যাক ভেরি ভেরি সুন্টে ফ্রি স্ক্রিন আসসালামাইকুমতুল্লাহ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 প্রতি বৃহস্পতিবার তোমরা কোন অন্যান্য জিনিস যেন আল্লাহ নবী সালের আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায় সম্পূর্ণ সম্মান प्रेम कल रेारोटेदेश रत एगारोटार नबीजी मुहम्मद सल्लामी अब्नूमर इबू बर्णना जनैक रसुल सल्लाहूलम के एक जिज्ञेस कर लसलाम मध्य कौन का उत्तम उत्तरे बोलें दरिद्र व्यक्ति के खाद्य खवानिचित अपरिचित सकल के सालाम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 তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না আসুন রসুল সাল্লাহ আলসালামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াজুসালেহীনের দর্শে আমার সাথে থাকুন দেখুন সালেহীন পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় এরকম সূক্ষ্ম কথাগুলো রব্বুল আলমিন কোরআনের মধ্যে বাদ দেননি সুবহান না বলুন সুবাহ আল্লাহ শোনেন আল্লাহ কি বলছেন যারা দেখাশোনা করে তারা যদি রিচ হয় ধনী হয় তাহলে মালামাল যেন কোনো কিছু না খায় সে যেন সে যেন থেকে ফেলে সে জানো এটা নেওয়া উচিত হবে না আল্লাহকে কে খুশি করার জন্য আল্লাহর থেকে সোয়াবের আশায় সে জানো এটা করে ফেলে কারণ আল্লাহ তাকে হ্যাঁ এমনও তো হতে পারে সবার অবস্থা তো সময় হয় না কে আর কে জানে। যদি কেউ ফকির থাকে অর্থনৈতিকভাবে ভাবে দুর্দশাগ্রস্ত থাকে গরিব থাকে আপনার সচ্ছল না থাকে তাহলে সে কি করবে করবেল আর তাহলে সে ইয়তিমের মাল থেকে খেতে পারবে কিন্তু বিল মা আরুফ ভালোভাবে ভালোভাবে মানে রিজনেবলি মা আরুফ হলো কোনো জিনিস রিজনেবলকে বলা হয় মা কোন জিনিস জিনিস সুন্দরীটাকে বলা হয় মা কোনো জিনিস আনকমন অপরিচিত তাকে বলা হয় মনকার আর মা আরো হলো কোনো দিন পরিচিত ভাবে পরিচিতভাবে ভাবে মানে কি তার নিজের বুদ্ধিকে ব্যবহার করে বিবেতটুকুন প্রয়োজন ততটুকুন পরিমাণ খাবে জরুরাত অনুযায়ী জরুরাত যেটা এটা যে পরিমাণ প্রয়োজন আছে হাজত যতটুকুন আছে এতটুকুন খাবে এই আল্লাহ কম্প্রিহেন্সিভ ওয়ার্ড এখানে ব্যবহার করে দিয়েছেন বেলমা আরো আবার ওই যে আমরুবেল মা আরুফ নাহিয়ানেলুফ ব্যবহার করেছেন ব্যবহার করেছেন তার মানে একটা বিবেক বুদ্ধি সম্পন্ন লোক বলবে ঠিক আছে কমন সেন্স বলবে ঠিক আছে এরকম সিচুয়েশন যদি হয় তাহলে এটাকে বলা হবে মা আরুফ কোন গরিব হয় তাহলে তার জন্য এটা জায়জ করে দেয়া হয়েছে সে এতটুকুন খেতে পারবে কতটুকুন যতটুকুন তার প্রয়োজন হাজাত তাহলে এমন হতে পারে অনেক সময় এমন দেখা যায় মনে করেন একজন ইয়িমের তার অঠেল সম্পত্তি রেখে বাবা মারা গেল ব্যবসা আছে অন্য অন্য জিনিসকে লুকাফ্টার করতে হয় এমনকি সেখানে আপনাকে হয়তো দেখা গেল ম্যানেজারের করতে হচ্ছে। তখন এটা আপনার জন্য জায়েজ এই চাকরি যেহেতু এবং আপনি আপনার নিজের জন্য কাজ সুযোগ না এতিমের জন্য কাজ করতে হচ্ছে আপনি সেখান থেকে স্যালারি নেওয়াটা আপনার জন্য জায়েজ। তবে আল্লাহ যদি আপনাকে এনআপ সম্পত্তি দিয়ে দেয় আপনি নিবেন না আল্লাহ বলছেন আর যদি আপনি গরিব হন আপনার হাজত থাকে এটা ছাড়া আপনার চলে না তাহলে রিজেন বললে যতটুকুন প্রয়োজন এতটুকুন পরিমাণ আপনি নিবেন সেটা হল আল্লাহ এটা হলো কথা যারা খারাপ মানুষ তারা সবসময় ইয়াতিমদেরকে গলা ধাক্কা দেয় তারা ইয়াতিমদের সঙ্গে খারাপ ব্যবহার করে ইয়াতিম মিসকিনরা আসলে তাদের চোখ রাঙ্গা হয়ে যায় দেখেন না হেনবি আপনি কি তাকে দেখেছেন যেই লোক আল্লাহর আখেরাত কে অস্বীকার করেমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় আবু জেহেলের কাছে এক ইয়ীমের মালামাল ছিল সে গিয়ে বললো যে আপনার কাছে তো আমার বাবার মাল আছে আমাকে কিছু দিয়ে দেন আমি তো না খেয়ে আছি গলা ধাক্কা দিয়ে বের করে আল্লাহ এটাকে আলা দিল্লা কে খাবার দিতে উৎসাহিত করেন এরপর আল্লাহ সুরা মাধ্যমে কন্টিনিউ করেছেন আরো কথা বলেছেন তাহলে ওরাই হলো তারা মানব নামের কলঙ্ক যারা ইয়াতিম ইয়াতিমকে গলা ধাক্কা দেয় বলে দিছেন পারফান তাকে তুমি ধমক দিবে না তাকে তুমি বকাবকি করবে না বলে দিলেন সুরাবাল কত জায়গাতে দেখেন সুরা দাহারের মধ্যে আল্লাহ কত সুন্দর করে বলছেন আর তারা হলো ভালো লোক তারা হলো আল্লাহর প্রিয় পাত্রু তুড টু বুতি মন ওয়িস আর খাবার খাওয়াই বলে খোটা দেওয়ার জন্য না তোরে খাওয়াই ছিলাম মনে আছে না তখন বলে কোন শর চাই না তোমাদের থেকে কোনো বিনিময় থ্যাংক চাই না গ্র্যাটিউডও চাই না কিছুই চাইনা একমাত্র খাওয়াই হলো আল্লাহ কে খুশি করার জন্য সুবাহ কাজেই যাদের সম্পত্তি কম আছে অসুবিধার মধ্যে আছে রিজনে বললি তারা ইয়াতিমের সম্পত্তি থেকে এতটুকু ভোগ করতে পারবে এমনকি আল্লাহ দেখেন কোনোতিম বড় হয়ে বলতে পারে যে আমার চাচা তো আমার সম্পত্তি রেখে দিয়েছে এই আল্লাহ বলছেন যখন মালামাল ফেরত দিবে সাক্ষী রাখবে উইটনেস রাখবে যেন পরবর্তী গিয়ে না হয়। তুমিও যেন না ঠকের সাক্ষী রাখবে উইটনেস রাখবে সম্মানিত ভাই বোনেরা ইয়াতিম সংক্রান্ত এত খুটি নাটি ছোট ছোট মশালাগুলো পর্যন্ত আল্লাহ তোরআনের মতো ইম্পোর্টেন্ট কিতাবের মধ্যে ডিটেইল বললেন কারণ ইয়াতিমদেরকে আল্লাহ ইগনোর করতে চান না আল্লাহ রেখে দিলেন না নিজেই বললেন আল্লাহ বলেছেন। আল্লাহ কত বড় মেহরবান সমাজের অনাথ গরিব মিসকিন ইয়াতিমদের সহায় হওয়ার তৌফিক দেন আর সারা দুনিয়ার ইতিমদের যেন আমরা লুক আফটার করতে পারি আমরা ইয়াতিম নবীর উম্মত এটা যেন আমরা মনে রাখি আলোচনার মাধ্যমে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দিন আবার সঙ্গে দেখা হবে ইনশাআল রহমাত Shall the গুরুত্বপূর্ণ একটি বিধানের ব্যাপারে উদাসীন একজন মুসলিম আর একজন কাফের মধ্যে পার্থক্য হল সালাদ হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম প্রথম যে বিষয়টি ফরজ সেটা হল সালাদ रसुल सलम साल सोमवार रोटादे भारत पींगा শেখ বাদুদ্দুজা নাদ জানেন কি করে আল্লাহ তার মুমিন বান্দিওকে বেহেস্তের অধিকারী বানিয়ে দেই তাহলে দেখুন ইসলামে ইবাদতের গুরুত্ব দেখুন ইসলামে ইবাদতের গুরুত্ব কাল সন্ধ্যা সাতটা এ বাংলা দেশে আর সন্ধ্যা সাড়ে ছটা এ ভারতে বাংলা ডায়ল ডিস্টনাইস ডাকাইক ইন ব্যাপার অফ দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়